আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তহাবির রচিত আমাদের ইমাম আবুজাফর তহাবির তার এই গ্রন্থটিতে আকিদার বিভিন্ন বিষয় তুলে ধরেছেন প্রথমে তিনি আল্লাহ তালাহুর ইমানের বিষয়টি তাহিদটি তুলে ধরেছেন তাহিদের পরে তিনি আল্লাহ তালার যে মহান গ্রন্থ তারপর তাহমানের বিষয়টি তুলে ধরেছেন যুগে যুগে তিনি তার নবীর আসুলদের কাছে সমস্ত গ্রন্থ পাঠিয়েছেন সেগুলির বিষয়টি তিনি তুলে ধরেছেন এবং কি তিনি মালাইকে ইমানের বিষয়টি তুলে ধরেছেন যার আলোচনা আমরা গত পর্ব সময় করেছি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে আমাদের ইমাম আবুজাহর তাহবের রহমতুল্লাহ আলাই আল্লাহর কিতাব সময়ের উপর কিভাবে ইমান আনতে হবে সে বিষয়টি যেভাবে তুলে ধরেছেন সেই বিষয়টি আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ তিনি বলেছেন ওয়ান মালাইকা আমরা মালাইকে ইমান আনি ওয়ান ইমান আনি والكتب المنزله على المرسلين وبرسل الرسل جميع समस्त किताब नाजिल হয়েছে সেগুলোর উপর আমরা ঈমান এনে থাকি وانا اشهد انهم كانوا على الحق المبين আমরা এই সাক্ষ্য দিচ্ছি যে নবী রাসূলগণ হকের উপর ছিলেন আল মুবিন সুস্পষ্ট হকের উপর তারা كلام الله কুরআন হচ্ছে আল্লাহ তাআলার বাণী মিনহু بدا তার কাছ থেকে এসেছে অর্থাৎ তিনি তার এই কালাম শব্দ ছিল এবং সেখানে সেখানে লব্জ আছে আওয়াজ ছিল শব্দ ছিল এবং সে তাতে সেখানে হরফ ছিল এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে তার কাছ থেকে তা এসেছে এইভাবে ইমান আমাদের আনতে হবে তারপর আমাদের ইমান বলছেন বেলা কাইফিয়া বেলা কাইফিয়া তিন কাউলান মিনহু বাদ কাউলান বেলা কাইফিয়া এভাবে অর্থ করতে হবে অর্থাৎ তিনি কথা বলেছেন তবে তার এই কথার ধরন আমরা জানি না কোন ধরনের কথা সেটা আমরা জানি না এটা মনে রাখতে কিভাবে বলেছেন আমরা সাধারণত দুনিয়ার মানুষ যখন কথা বলে কেউ কারো দাঁত লাগে জিব্বা লাগে কারো গলা লাগে ইত্যাদি আমরা বলে থাকি আল্লাহ তালার ক্ষেত্রে আমরা এই ধরনের কিছু যদি নির্ধারণ করি তাহলে সেটা গুণা হবে এবং শিরিক হবে এই জন্য নির্ধারণ না করার কারণে না করার কথাই আমাদের ইমা বলছেন যে বেলা কিন মিন হুবাদ কথা তার কাছ থেকে আসছে এটা আমাদের ইমান আনতে হবে কিন্তু বেলা কাইফিয়ে কোন রকম ধরন নির্ধারণ করতে পারবো না যে কিভাবে তিনি কথাটা বললেন তিনি কথাটা কি কোন কি কি জিনিসটা তার লাগলো এভাবে নির্ধারণ করেন কিছু বলা যাবে না তবে কোন কোনো কোন কাইফিয়ত ছিল অবশ্যই ছিল কারণ বিনা বিনা কাইফিয়তে কিছু হয় না তবে কাইফিয়ত নির্ধারণ করা যাবে না এটাই হলো উদ্দেশ্য আমাদের ইমাম বলতেছেন এই জন্য মিন হুবাদা আহ ইমাম তাহায় বলছেন তার কাছ থেকে আসছে কথা হিসাবে আল্লাহর কালাম মিন হুবাদা বেলা কৈফি কোন রকমের ধরন নির্ধারণ ছাড়াই আমরা বলছি তবে তিনি তার কাছ থেকে যেটা আসছে এটা আকারে আসছে। তারপর তিনি এবং এই কোরআন আল্লাহ তার রসুলের পর ওয়াহির আকারে নাজিল করেছে। ওয়াহির আকারে নাজিল করেছেন ওয়াহির বিভিন্ন ধরন রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আল্লাহ তালা কোন ফেরিস্তার মাধ্যমে विशेषकर जिबिलीन आलासलम तर मध्यम सेहस निर्देशना जारी करते बारे कान नाहफआन जान पाथर उपरे जिनजीर बाड़ मत है से शब्द आसते थके से शब्द फिर भय भीत हो पड़े তখন প্রথম যারা যিনি হুঁসের উপর আসেন তিনি হচ্ছেন জিবলিলাম হুস হয় তখন বলে কি বললেন তোমাদের রব কি বললেন তখন জিবলিল বলেন হক বলেছেন হক বলে তিনি যা বলেছেন তা হক বলেছেন তখন জিব্রিল সেটা শুনেন সেটা আলোচনা করেন এবং সেটা নাজির করেন আল্লাহ পক্ষ থেকে আয়াতগুলো যখন আসে তখন এভাবে আসে এবং সেটাকে জিবুল আল্লাহাম নিয়ে কাছে সেটা বিবৃত করেন রসুল্লাহ বিভিন্ন অবস্থা হয় সেগুলি শোনার জন্য ইমাম তার কিতাবের প্রথমেই বা বোকাই ফেকা নাহি ওহি কিভাবে আসে রসুলের কাছে সেটা তিনি আলোচনা করেছেন তর মধ্যে বলেছেন যে আনেন কখনো কখনো সেটা আসে যে কাসল সালজাহাস ঘণ্টার আওয়াজের মতো আসে प्रकार प्रकार हिबल आलामे सरसिंजन आय टी नाजिल आल्ला রসুল্লা সেটাকে আত্মস্থ করে নেন মুখস্থ করে নেন আবার আরেকটি প্রকার হচ্ছে আল্লাহ পক্ষ থেকে তার অন্তরে ঢেলে দেযা হয় আল্লাহ যে বাণী দেন রসুল্লাহাম তা শোনেন পর্দার অন্তরাল থেকে কোরআনে কারিমা আল্লাহ তালা সেগুলো উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন ওমা কাসুল ইউকাল আল্লাহ তালা কোন রসুলের সাথে ওহি ব্যতীত কথা বলেন না কোরআন হচ্ছে আমাদের ইমাম বলতেছেন আনজালাহু আলাহিয়ান এই কোরআন আল্লাহর পক্ষতে আল্লাহ তার নাজিল করেছেন তার রসুল ওয়াহি আকারে নাজিল করেছেন ওয়াহি যেভাবে আসে সেভাবে বিভিন্ন ভাবে আমাদের নবীর কাছে সেটা নাজিল করেছেন তেইশ বছর এবং করে আল্লাহ যেখানে যতটুকু প্রয়োজন সেভাবে সেটুকু নাজিল করেছেন আগেকার নবীদের কাছে উন্মতির জন্য নবীদের কাছে যা আসত তো একবারে এসে যেত যেমন আল্লাহ তালা তাওরাত নাজিল করেছেন পরিপূর্ণভাবে নিজ হাতে লিখেছেন এবং সেটা দিয়ে দিয়েছেন মুসাই আল্লাহাম ততটুকু এই কোরআন নাজিল করেছেন এই জন্য নাজজাল এবং আনজালা আলাদা করা হয়েছে কোরআনে কারিম বিভিন্নভাবে বলেছে অন্যান্য কিতাবের ক্ষেত্রে বলা হয়েছে আর এই কোরআনে কারিম ক্ষেত্রে বলেছেন নাজালা অর্থ হল বারবার নাজিল করা আর ইট এজ এ হক সত্য এই বিষয়টি ইমানদারগন সত্যায়ন করেছেন ইমানদারগন বলেছেন সত্য এটাকে তারা গ্রহণ করে সত্য হিসেবে সত্যায়ন করেছেন যে আমাদের নবীর কাছে আমাদের রাসুল সালামের কাছে এই কোরআন হয়েছে সবসময় তারা সেটাকে স্বীকৃতি দিয়েছেন হক বলে ও আয় কানু আন্না কালাম আল্লাহ হাকিকা আমাদের ইমাম বলছেন বিশ্বাস স্থাপন করেছেন যে এই কিতাব হচ্ছে আল্লাহর কালাম বিল হাকা বাস্তবেই বাস্তবে এটা আল্লাহর কালাম অন্য কেউ বলেনি আল্লাহ তালাই বলেছেন আল্লাহ তালার একটি জিনিসেই একটি একটি গুণে মানুষের কাছে আছে তা হচ্ছে আল্লাহর কালাম এই কালামটি তেলা করি আমরা আর কিছু আমাদের কাছে আল্লাহ তালার বাণীটা আমরা উচ্চারণ করি তিনি যা বলেছেন সেগুলো আমরা পড়লে আমাদের সোয়াব হয় এবং আমরা বিশ্বাস করে থাকি দৃঢ় বিশ্বাস করি এটা আয় কারণ দৃঢ় বিশ্বাস করে ইমান দার্গন যে আন্না হুকালাম তাল্লা যে সত্যি সত্যি বাস্তবেই কোন রকম রূপকর্থে নয় যে আল্লাহর বাণী আল্লাহ তালার কথা তিনি বলেছেন তার কাছ থেকে এসেছে যেভাবে তিনি বলার সেভাবে তিনি বলেছেন কিভাবে বলেছেন সে ধরনটা আমাদের জানা নেই তবে কোন না কোন ধরণ আছে অবশ্যই কিন্তু ধরন আমাদের জানা নেই এইটাই আমাদের ইমামের বলা উদ্দেশ্য এরপর আমাদের ইমাম বলেছেন লাইস এ এই কোরআন মখলুক নয় সৃষ্ট নয় সৃষ্ট নয় কেন কারা এর মধ্যে মতভেদ করেছে আমাদের ইমাম উদ্দেশ্য হচ্ছে মতাজাদের মতকে খণ্ডানো মতাজারা মনে করে থাকেন যে এই কোরআন মখলুক অর্থাৎ সৃষ্ট তারা কেন এটা মনে করে থাকে তারা মনে করে থাকে এই জন্য যে কোরআন যদি কোনো সৃষ্ট না হয় স্রষ্টা হয়ে যাবে আর স্রষ্টা হলে স্রষ্টা দুইজন হয়ে যাবে নামলা এটা ভুল ভুল এই জন্য যে কোরআন হচ্ছে গুণ স্রষ্টার গুণ গুণ কোনো আলাদা সত্তা নয় গুণ সবসময় সত্তার সাথেই থাকে এই জন্য হয় গুণ দুই রকমের হয় কোনো কিছু জিনিস আল্লাহ তালা সৃষ্ট গুণ যেগুলো সেগুলো আলাদা করতে পারেন আর যেগুলো আল্লাহ তাল নিজস্ব গুণ জাতি যেগুলো সেগুলো আল্লাদার সাথে থাকে সৃষ্ট গুণ তার রহমত সেটার আসর পড়ে আমাদের পরে। সৃষ্ট গুণ তার দয়া সেটা আমাদের উপর পড়ে সৃষ্টগুণ তার ক্ষমা সেটা আমাদের উপর পড়ে কিন্তু তার নিজস্ব দাতি গুণ যেগুলো কথা বলা তার তার চোখ থাকা তার হাত থাকা তার পা থাকা যেগুলো হাতিসে আসছে কোরআন একিমে আসছে সেগুলো তার একান্ত নিজস্ব সেগুলো কোনো রকমেই সেগুলোর সেগুলোকে আলাদা করে দেখার সুযোগ নেই আলাদা কোনো সত্তা বলা সুযোগ নেই সেগুলিকে বলতে হবে আল্লাহর গুণ এই বলতে হবে কালাম উল্লা আল্লাহর কথা আল্লাহর একটি গুণ আল্লাহর কথা কখনো কখনো আল্লাহর কথাকে আলাদাভাবে কোনো সত্তা সাব্যস্ত করা যাবে না বরং বলা হবে যে এটা আল্লাহ কালাম উল্লাহ সিফাত সেফাতহি আল্লাহর কথা আল্লাহর একটি গুণ সেটাকে সৃষ্ট বলা যাবে না সৃষ্ট হলে আলাদা হয়ে যায় সৃষ্ট কোনো কিছু নয় এবং কোথায় সেটাকে সৃষ্টি করেছেন সেটাও বলার কিছু সুযোগ নেই বলার কোন সুযোগ নেই আল্লাহর কোরআন এটা বলা যাবে না বলতে হবে আল্লাহ তালার গুণ আল্লাহ এই গুণটি মানুষের কাছে আসছে আমরা যেন সেটা তেরাবাদ করি সেই জন্য আল্লাহ তালার পক্ষ থেকে রহমত হিসেবে আসছে মানুষের কথার মতো সৃষ্টিকুলের কথার মতো সেরকম কোনো কথা নয় সৃষ্টিকুলের কথার জন্য যা লাগে সেগুলো সেই জাতীয় কোনো কিছু বলা যাবে না সৃষ্টিকূর কথা বলতে হলে তার জিব্বা লাগে তার ঠোঁট লাগে তার দাঁত লাগে তার গলা লাগে এই কোনো কিছু বলা যাবে না বরং আল্লা তাল গুণ যেভাবে ইচ্ছা তিনি সেভাবে কথা বলেছেন সেভাবে বলতে হবে তারপর আমাদের ইমাম বলছেন আবু জাফর তাহাব রহমতুল্লাহ আলাই ফানু যে ব্যক্তি কোরআন শুনবে ফাজামা এবং মনে করবে আন্নাহু কালাম যে কোরআন হচ্ছে মানুষের কথা মানুষের কথা হয়ে যাবে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে এর কারণ কি কারণ তিনি আবাহু ও আহ বেসাকার যে ব্যক্তি এই কথা বলবে যে মানুষের কথা অথবা কোন সৃষ্টির কথা এই কথা কেউ বলবে সে কাফের হয়ে যাবে কারণ আল্লাহ তালা যারা এই জাতীয় কথা বলে তাদের তারা তিনি নিন্দা করেছেন দাম আল্লাহ তাদের নিন্দা করেছেন ও আবাহু এবং দোষ ধরেছেন ও আহ সাকার তাকে জাহান নামে দিবেন সাকারে দিবেন এই ধমকি দিয়েছেন এই ধমক নয় এই ও করেছেন অর্থাৎ যে ব্যক্তি বলবে যে কোরআন মানুষের কথা আল্লাহ আল্লাহতালা বলেছেন যে সে জাহান নামে যাবে সে জাহান নামে যাবে আল্লাহ তালা সেটা বলে দিয়েছেন কোরআনে করিম আল্লাহ তালা যেন বলেছেন তাকে আমি সাকারে পাঠাবো যখন এ কথা বলেছিল যখন ইন্দারা প্রথম থেকে যদি আমরা পড়ি তাহলে আল্লাহ বলছেন ইন্না হু সে চিন্তা করল এবং ফাকুত ইলাকা ইফাদ্দার আরো বেশি চিন্তা করলো এবং নিজে নিজে নিজে একটা ধারণা করে নির্ধারণ করে নিল সেটা কি সে বলল ইনহাদাই কাউল বাসা এটা তো মানুষের কথা আল্লাহ তারা তখন ধমক দিয়ে বললেন কথা যে বলছে তাকে আমি আপনি কি জানেন সাকার কি জিনিস হাতুলি ওয়ালাহার যে এমন আগুন যে আগুন কাউকে ছেড়ে দেয় না সবকিছু পুড়িয়ে শেষ করে ফেলে লাউআল বাসার মানুষকে সম্পূর্ণরূপে বিনষ্ট করে দেয় তার চামড়া নষ্ট করে দেয় এরকম সেটাই হচ্ছে সাকার এই সাকার ধমকি দিয়েছেন যারা বলবে যেটা আল্লাহ অন্য কারো বাণী তাদেরকে আল্লাহ দিয়েছেন। আমাদের ইমাম বলতেছেন যে আদাল সাকার লিমান যেহেতু আল্লাহ তালা সাকার নামক জাহান্নামে দিবেন বলেছেন ওদেরকে যারা বলে যে এটা হচ্ছে মানুষের কথা যারা এটা বলে তাদেরকে সাকার নাম জাহান্ন জাহান্নাম দিবি বলেছেন সুরাম উদ্দাসের পঁচিশ নম্বর আয়তে এর অর্থ হচ্ছে আলিম না আমরা জেনে নিলাম না বিশ্বাস করলাম যে আন্না হু কাউল খাহ বাসার নিচ্ছে এই কালাম হচ্ছে আল্লাহর বাণী হচ্ছে কোরআনে কারিম হচ্ছে কাউল খাহিল বাসার মানুষের স্রষ্টার বাণী মানুষের বাণী না। মানুষের স্রষ্টার বাণী ওয়ালায়ুষ বিহু কাউল আল বাসার এবং এই বাণী কখনো মানুষের কথার সাথে সামঞ্জস্য রাখে না মানুষের কথার সাথে কোন রকমই সামঞ্জস্য থাকবে না সম্পূর্ণরূপে এটা আল্লাহর বাণী এই জন্য আল্লাহ তালা এই মানুষের কথার যাতে সামঞ্জস্য না থাকার কারণে আল্লাহ চ্যালেঞ্জ সরে দিয়েছেন যে এটা এমন এক বাণী যে বাণীর সাথে কারো কোনো তুলনা চলবে না কোনোভাবেই কেউ এর মতো কিছু নিয়ে আসতে পারবে না আমরা এই বিষয়টি আরো আলোচনা করবো ইনশাআল্লাহ কিন্তু এর পরে আমাদের ইমাম আর কি বলেছেন সেটা আমরা পড়ি অন্য জায়গাতে আমাদের ইমাম বলছেন ওলা নাহুদিফিল্লাহ ওলা নুমারিফি দিন ইল্লাহ আমরা আল্লাহর ব্যাপারে বাড়াবাড়ি করব না এবং আল্লাহর দিনের ব্যাপারে ঝগড়া লিপ্ত হব না আল্লাহর দিনের পর ঝগড়া লিপ্ত হয়েছে বেশিরভাগ মানুষই আল্লাহর কালাম নিয়ে আল্লাহ তালার কথা নিয়ে এই তাদেরকে বলা হতো আহলুল কালাম এর কথার নিয়ে কথার থ্রুবড়ি ছাড়ছে তারা কিন্তু আসলেই তারা সঠিক কোন সিদ্ধান্তে পৌঁছতে পারেনি এই জন্য আল্লাহর দিন নিয়ে বাড়াবাড়ি যারা করে তারা বেশিরভাগই শুরু করে কোরআনে কারিম দিয়ে কোরআনে কারিম বিভিন্ন তথ্য নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে তারা উলট পালট কথাবার্তা বলে এদের কথাগুলো শুদ্ধ নয় বলে আমাদের ইমাম নিষেধ করে দিয়েছেন যে ওলা হুদু ফিল্লা আল্লাহর ব্যাপারে বাড়াবাড়ি করব না আল্লাহর দিনের ব্যাপারে আমরা ঝগড়ায় লিপ্ত হব না এরপর আমাদের ইমাম বলছেন ওলাফুল কোরআন যে আমরা কোরআন নিয়েও ঝগড়া করব না কোরআন নিয়ে ঝগড়ার অর্থ হচ্ছে এক অংশকে আর এক অংশে নিক্ষেপ করা যে এটার অর্থ এটা কেন এটার অর্থ এটা কেন এটার বিপরীত কেন এটার বিপরীত কেন এটা এটার বিপরীত হয়েছে এই জাতীয় যারা করে এরাই হচ্ছে উলায় কেদিন আসাম আল্লাহ ফাহ এদেরকে আল্লা তাল বলেছেন এদের সম্পর্কে আল্লাহ তালা আলোচনা করেছেন তাদের থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে কোরআনে করিম নিয়ে আমরা ইনশাল্লাহ আরও বিস্তারিত আলোচনা করব কোরআনে করিম কিভাবে ইমান আনতে হবে আল্লাহর কোরআন আল্লাহ তালার বাণী নিয়ে বাণীর উপর কিভাবে ইমান আনতে হবে নবী আসুলদের উপর কিভাবে কোরআন আসত বা তাদের উপর কিভাবে কিতাব আসত সেই বিষয়গুলি কি কিভাবে কিভাবে ইমান আনলে আমাদের ইমানটা বিশুদ্ধ হবে সে বিষয়ে নিয়ে আমরা পরবর্তী যে কোনো পর্যায়ে আরও বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আল্লাহ আপনাদের সুস্থ রাখুন এবং আল্লাহ আপনাদের দোয়া কবুল করুন আমাদের দোয়া কবুল করুন আমাদেরকে সঠিকভাবে ইমানের তৌফিক দান করুন সে আহ্বানে রাখছি আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত